আবু হুরাই রাহবিল্লাহতাল্ল হতে বর্ণিত নবী সাল্লাই একবার সালাদ আদায় কর বললেন শয়তান আমার সামনে এসে আমার সালাদ বিনষ্ট করার জন্য আমার উপর আক্রমণ করল তখন আল্লাহ আমাকে তার উপর ক্ষমতা দান করলেন আমি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে গলা চেপে ধরলাম আমার ইচ্ছা হয়েছিল তাকে কোন স্তম্ভের সাথে বেঁধে রাখি যাতে তোমরা সকালবেলা উঠে তাকে দেখতে পাও তখন সুলাইমান আল্লাহ সাল্লাম এর এদোয়া আমার মনে পড়ে গেল অর্থাৎ হে রব আমাকে এমন এক রাজ্য দান করুন যার অধিকারী আমার পরে আর কেউ না হয় তখন আল্লাহ তাকে অর্থাৎ শয়তানকে অপমানিত করে দূর করে দিলেন